الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله ومن يضلل فلا مَن يَهْدِهِ ٱللَّهُ فَقَدْ هَدَى وَمَن يُضْلِلْ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا وَأَشْهَدُ وَٱللَّهُ لَا إِلَٰهَ إِلَّا وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان وزير بسم الله الرحمن يا آيسها الذين آمنوا لا كلكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل وقال رسول الله صلى الله عليه وسلم <تصفيق> على الجيت ممدان مفتر وعلى للماء بعض الموض كما قال رسول الله صلى الله عليه وسلم দুর্গা কর लोकर नमाज पाले बया नमाज शुरू ना नमाज ना समय होने कैकटा के नवल दी कैक्श मानुके दिने चालीस एक नकल करो महरूल कर लोक बढ़ते थके बयान शुरू कराना हो दुनिया के मसलाराई नहीं हवा करते আমাদের পুরা জেন্দিগি তো আমরা খুব বাস্তবায়ন করা এটা এখন সেপে কি করে দিল কি চিহ্ন এই পাবলিক সম্পর্কে এবং তার জন্য আমরা দেয় মস্তিজে কিন্তু যে কারণে ওই সব জায়গাতে লোকজন আসে কোন ধরনের বেরাইতে আসছে তারা বিভিন্ন মসজিদে আপনাদের বড় নামাজ করে এখানেও শুরু করে দেয় এটা ওই লোকজন তারা জানেন সে তার থেকে আপনার কথা হল আপনারা তো পুরাণ লোক আপনারা তো জানেন ভালো বলেন আপনারা বলেন না কেন হবে বসেন তাকে আদবের সাথে বলে মহাবশের সাথে বলে তাকে আপনারা ওই বেসরকারি সেই মশলা করে নেয় আপনারাও কিছু বললেন না তাহলে কেন আমি যে মশলাগুলো বলি এগুলো বাস্তবায়ন করা দায়িত্ব আমি বলে গেলাম আপনার শুনে গেলেন তো আমার বয়ান করা বেকার আমি বলে গেলাম শুনে তো বয়ান করা হয় করা হয় যেটা বলা হয় খেয়াল করবে তারা আমার গয়ের মন্দির বসে থাকতে হবে কিছু নতুন লোক जरा सब समय आसबा जीवन प्रश्न जाते पड़े जाने लोक बचने जानेल्ला घर यहां जो आल्लाकूब वस्तवयन ना क्या आशा जाए आल्ला घर जो आल्लाकूब वास्तवयन ना क्या में आगे बार बार हटा लक्ष्य कर आशे माध्यम तुम बारिश अल्लाह रोहन कर उद्देश्य अल्लाह मीन के वस्तव আপনার কেন আগে আসতেন আপাততবার সময় আসতে হইত কথা সময় আসছে কোববার শুনলে আগে আসতেন আমার বলা তো একটা বরং তার আগের থেকেই করতে দিবে যে সর্বক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে মোট আসলে এক সেকেন্ড সবাই দিলেন যতই আপনি ব্যর্থতা দেখান কোন ব্যর্থতা কাজে কোন হবে না যাইতেই একের রাতে বাংলাদেশের তাদের মাওলানা নুরুদ্দিন গবন করি রাত্রা আলেন আল্লাহ ওনাকে নিয়ে গেলেন এই মঙ্গলবার রাজনার দিকে আমার সাহেব চির মুক্তি হাজার তায়েদ আফ্রান্ত এখন যদি দেখতে চায় আজকে উনি যে তালিম আমাদেরকে দিয়ে গেছেন যে দায়িত্ব দিয়ে গেছেন যে আমাদের কাছে গেছে সেইটা যদি বাস্তবায়ন করতে ওনার রোহানি ফাইল আর ওনার জন্য আক্রিপ করা হল সভা দেওয়া হল সরঞ্সভা দেওয়া হলো সব জায়গা একটু দুনিয়া এগুলো বড় গেলে সব तो जब हम मुसलमान المصري अल्लाह रखुद जपने इस्तगल करते हैं कोई शौक कोई अलील कोई कोई शर्त तब होती नहीं है ना एकदम दिशा हो जाए और सब सवाल हो ये तस्दीद मदार का कौन उस तरह के बड़ा था खैर खाई मोरे আমরা ওরা হাঁকা আপনি আল্লাহ মিটাই আপনি ওনার রোগে বুঝি করবেন এই হলো আমাদের অবস্থা যে করতেছি সব আমরা যেগুলো করতেছি না এইগুলো করে এই করতে করতে না কি বলতে চাই যে কারণে গেছেন পবলিকের মুখ দিচ্ছিলেন বিশ্বের আবির ছিলেন তার আদি সন্দ্রাস বলারা ইনামুল হাসান তিনি বলতেন হজরতুল কাইটেন্ডা তিনি দিছিলেন হজরত ইনামুল হাসানুল্লাই আলেন আমার এই কাইটেনটা দিয়েছিলেন মুসলিহুল ওলামা ওলামাদের মূল তুটি সংশোধনকারী পাবলিক করা হবে তারা ওলামাদের কথা তারা আনায় এই কোটি পাবলিকের কাছে দেওয়া সম্ভব হবে না কারণ তারা তাদের সংশোধন করতে ওল্লাদু ওদের সংশোধন করতে গেলে তো সেরকম এলেম লাগবে সেরকম বুজুঙ্গি লাগবে ওলামারা প্রথমে মাথা নতুন করবে সেইরকম ব্যক্তিত্ব লাগবে এরকম ব্যক্তিত্ব বর্তমান জমানায় তারা দুনিয়ার মধ্যে আকাঙ্ক্ষণ এই আল্লাহ কাউ কেউ প্রবাহ করে বলেছিল আপনি নারাজ হবে মুখে আরাম করছে লক্ষ্য দেওয়ার দিয়ে ডিসেম্বরে আসছেন এই খবর আগের খবর ঠিক আসরের আগার যখন হয়েছে आचरण नाम आचरण पंचायत तत्पर आरोप बयान बड़ा आरंद्र बसा सफी उन्नी रश्मिवास करते नजरे सुंदर के खिलाफ करते पर्यापोर वाज पड़ता है উল্টা দেখছেন ওটার করতেই সন্ন্যাসের মুস্তাফা আমাদের মুস্তফা করা সব একসাথে এই মুস্তাফা দেখি জীবনে মুস্তফা করবেন করতে আস কম ডিজে আসার বয়স্ক লোকদেরকে তকলিফ দেওয়া কষ্ট দিবা মুস্তাহ করলে আলাম করাতাফা সহি মহানা সহি সহিন ব্যবসা বাণিজ্য করি এটাও ছয় নেয় যদি দাবি করেন আবার ছই আছে আমার সামনে আছে বলেন আমার আমাদেরকে কোন কিছু ছয় এটা অনুভূতি আমাদের আপনি যে কথা বলতে কথা বলতে ওলামাদের কথা বলতেছি আমাদের ওলা ছয় সবচেয়ে ভালো প্রত্যেকটা মধ্যে ঝেলার কাছে বসে পাঁচটা শুনে সবাইকে বসে রয়েছে আমাকে ঢুকতে হবে আল্লাহর মত তাহলে আবহাওয়া এই দুরা ছিল এই আল্লাহ প্রত্যেকটা টুক প্রত্যেকটা চুপে দিলে তুমি একটা আজকে দুনিয়ার সবচেয়ে বড়মি মাদশা ঢেলে ক্ষেত্র ভারতের উৎপর প্রদেশে হ্যাঁ তার সেখানে সে মাফিল হয়েছে ছিল এই কৌমি মাদ্রাস শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত কিভাবে করা যায় মাদ্রাসা মাদ্রাসা এখনো কম দেখি দিন অপেক্ষা এই লোকগুলো যখন ভারতিয়ে দেয় तो खुदा जाना के उत्तम मानते हैं बोला है। जब तक ये टाउन पास करे तब तक ने कोलन देखते से रास्ते में देखते। तो सब चेहरा देखे खुदा काय करते। ऐसा मॉडर्न जरा वास्त की इज्जत है सबसे पास की मॉडर्न। ओ। जब हमने सेकंड से बीएचसी भाने टाइप कर। हां शिक्षकों को आपसे एग्जाम हो। তারা ওই লাইন করার পরেও হয়তো কব্লিগের খাল লাগে আল্লাহ সাথে সম্পর্ক রাখছে তারা ওই ইংরেজদের সরকারি মাদ্রেশা করেও দিনের উপরে আছে কিন্তু ওই মাদ্রেশা কারণ তারা ওদের আল্লাহ সাথে তার সম্পর্ক আছে তার দাওয়া তবলিগির সাথে তার সম্পর্ক আছে ওই তারা এই কবি শিক্ষার ব্যবস্থা নিয়েছিল দারুন বর্তমান যেটা বিশ্বের এলেন সেখানে উনি যখন সেখানে পড়ছেন তখন জবনের আগার শুরু আমার আদার শুরু সেটি পেট্রোল মোকানাম আপনার আদান হয়েছে ওই আদানটা উন্নত অনুযায়ী হয় আমাদের তো ভূমিকা তো সেখানে ঠিক এই কথা অনলাইনে তখন এখানে আধারে কিন্তু কাজ তিনি মলানা মানব আপনার সাহেব দা মাত্র উনি ক্ষমতা একটু হজরত পায়ে পাবে आवेदन दरखास्त होता শিক্ষা ব্যবস্থা উন্নত করবে শিক্ষার ব্যবস্থা উন্নত করতে হবে যে আসছে বলো না এটুকু তামল নেই কখন তখন গল্প করতে তারপরে দেরি করতে পঞ্চায়েত কত পড়েছিল ভাড়া খেলার চার লোক দলের টুকলেন এই ছিল ওনার ব্যক্তি খুব কাজ হয়ে গেছিল নব্বই চারটা কিছু বয়স হাদার কথা বিভিন্ন করি নামে মার্কাস হল ডাকাবাড়ি মাদ্রাসা প্রত্যেক থানায় আলাদা আলাদা মাত্রা থাকে ওই মাদ্রাসা দিনে কৃষ্টিভাল মামলায় মার্কুল আকাশ যায় গুলখান আজাদ মসজিদের সত্যি इज्तेमे कहते भारत से बार्षिक आज पुलिस आज एक गिल्स पानी खान लगे पानी दाल दावा आ आज हमिद खैर जान मंत्री खेल माता देखते खलिफा जा माता आठ दस बारे गठ गार्त बारे माता से एक गिल्स पानी खाते हैं हमीर से आदेश खाली हो बहुवार जो बार इतिहास एक ही इतिहास पानी कैसे पानी टाइम तो, तो, तो गेस তার পাঁচ হাজার কারো দশ হাজার খানার মেনু তো আলাদা এই সমস্ত কমার্সিয়াল আলাদে একবার থাকতে পারতেন ঘুরছে আরে কে সুন্দর করে আমার জুতা কে ঘুরবে সাংঘাতিক নারাজ আমাদের শিক্ষার জন্যই করছেন আমাকে আবার বের করে দাঁড়িয়েছে সব মানুষকে বের করা দরাদ আবার বের করে করে সুন্দর তরিকে দুটা করা হয়েছে ভুল তরিকে খোলা হয়েছে আগে করা হয় না পরে আমাকে আবার গাড়ির মধ্যে দুটা দুটাই একটা গল্প তালিকায় খুলছে এখন পনেরো তারিখে দেবে গল্পে তারপরে এইভাবে তিনি প্রত্যেকটা খেট প্রত্যেকটা কথা বলুন পয়সা করা না চায়িত আমার ডান আমার দিয়ে বসেওয়াল তো টাইম দেব কাছে চিনি আছে দুধ আসতেছে সব থেকে চিনি খায় ডায়াবেটিস কেউ কম খায় তো বেশি খায় সব হাত চাহিদা মতো দিচ্ছে মতো দেখে রাস্তা দেয় কি লক্ষ্য করলাম বসছে আবার ওইভাবে যাবে ওই পাশে কেউ হঠাৎ ওই নতুন মানুষ নয় উল্টা করলেই লোকে দেখে না কিন্তু উল্টা করলে ঠিক ফাতে ভাই ডাই তো জানে তুই মাসে কেন মা খুব রাজ হয়ে গেছে বললো ফেলা করলে খুব রাজ হয়ে গেছে যে বাচ্চা হয়েছে ওনার সাথে বাড়িওয়ালা দাও তারা বিরিয়ানি বানিয়েছে খাওয়ার মধ্যে এক লোতে বাড়িওয়ালা দিয়ে ভাই লিপ্টা ভাই আপনার কি এই কথা রাজ হয়ে সে লোক কোনো নতুন লোক না কেন শূন্য সে খেলা করলো তুই চাইলে কেন তুই চাইলে কেন যদি বাড়িওয়ালা থাকতো করত এখন তো চাইলা ব্যয় যদি না পান বিজি করে রাখতে হবে যারা আমি যে দশকের থেকে ব্যয় করে হয়ে গেছে জানো তুমি এই কাজটা করেন আমাদের তো বলেই ভয় দেখে দুর্বা হবে না এত দুর্বা হবে কিনা এত সরকারি হবে কিনা আবহাওয়া ওনার কোনো বললে তো সাধারণ মানুষ ওটাও ভেঙে গেল ওটাও ভেঙে গেল দিলে দুজনের কাছে তামার উঠতে হয় তার একজন পড়া আলেন দেখো বিপন্দ দেয় উনিও হাত ছাড়া বিমান দিচ্ছে না সেটা বহুত বড় হাত ধারায় হাত খাওয়া দাওয়ার পরে আমাকে দেখো তুমি যখন কারো দাওয়া খেয়ে থাকলে তো উনি যে খানাটা তোমার টেস্ট খানাটা তুমি মালিক না তোমার অনুমতি আছে কিন্তু যেহেতু মালিকানা নেই তাহলে তুমি ওইখান থেকে তার অনুমতি ছড়া কাউকে ঠিক আমি মালিকটা বাড়িওয়ালা আমাকে আমি খাওয়ার অধিকার রাখি রাখি না এই খানা তো আমি মালিক না বাড়িওয়ালা মালিক ভেতর অধিকার দেয় নাই আমার দাঁড়ান আমার তো অধিকার দেয় নাই তুমি চাইলে আমি তোমাকে কি ভাবে দেখেন ওনার দৃষ্টি ওনার দৃষ্টি কোথায় বড় বড় আলেন কিভাবে মানুষ জানিয়েছেন বড় বড় আলেন তারা তারা পর্যন্ত আমরা কাতারে উঠতে পারবে উনি এইভাবে করে তুমি পাখড়াও না করতো মশলে করতে যাচ্ছনে খানা দেওয়ার আমার কোনো অধিকার নেই খাওয়ার অধিকার আছে मुफ्ती हाथी भूलधान मतलब हाय क्या আমাদের আস্তে দেখাই দিয়েছে টুর্নাম্পনা আমরা কোন শোকসভাও কল্পনা এগুলো যেহেতু ব্রিটাস সুন্দর প্রত্যেকের জায়গায় গড়ছে যারা যে এলাকায় আছে সচিব করেছে না তিনবার স্কুল হল্লা পরে আল্লাহ সার্স বলতে হবে এগুলো जमा हो न कथा कदा लोकता बयान दिल बयान कि बयान शिकाल ग তার ব্যাপারে শুনিয়াতে বৃষ্টিতে আমাদের কি করণীয় এই বিষয় একটা বয়সের ব্যবস্থা করল ওই বয়াস শোনার জন্য লোকজনকে দেওয়া হইল যাই জবা জন্য হয়ে কিছু সোরা চলা পরে উনার জন্য করলেন এটা দেয় এখানে সব রেসারি করার জন্য ওটা তো প্রত্যেক এটা জায়গায় বসে যেটা আমার তো কম প্রত্যেকের জায়গায় বসে আমি আপনারা এখানে এই মসজিদে যারা মুস্তাবি আছেন আপনার এখানে বসে ওনার জন্য আমার মাদ্রাসা যারা ছাত্র শিক্ষক আমরা মাদ্রেজা বসে বলব যাত্রাবাড়িওয়ালারা তাদের মাদ্রেজা বছুন দেব বসুন্ধাওয়ালারা মুফতি আব্দুর রহমান সাহেব ওনারা যায় প্রত্যেকের জায়গায় বসে বল আমরা সব দিব আমরা হয়ে দেখা যেত একটা হচ্ছে একটামার দেওয়া হয়েছে সামনে দৃশ্য আর একটু পর ছিল আগে নিয়ে আসা হবে সেটা কোনো সব সবা না তারা এখন বুঝতেছে না আমরা জায়গায় জায়গায় কর্মসভা করবো না না করবো এই ব্যাপারে তারা বুঝতেছে না এই জন্য মজলিম দেওয়া দাওয়া তোলা প্রায় হয়ে থাকে করম খবর দাওয়া দেশে বাংলাদেশ থেকে লোকজন আসবে তাদেরকে এই মৃত্যু পরবর্তীকরণীয় কি কোনটা কোনটা বেকার বুঝা নয় বুঝা নৃহস্পতিবার সকাল থেকে বিশা পর্যন্ত দাওয়াতে যেটা বার্তা আছে যাত্রাবাড়ি আমরা চাপ সেইখানে আপনাদের যাদেরকে তৌবদান করেন আপনারা যাবেন নির্ভেজাল নেই কোন বিকল্প নেই তাদের পবলিকের কথাটা বারবার বলা হয় মাসাইল ওলামাতে যাতে শিখি এই কথাটা পবলিকের মুরুখরা বারবার বলতে ওলামা ওলামাজ একটা ইস্তেজার লাগবে সেখান থেকে পব্লিকের ওই কথাটাকে বাস্তবায়ন করা হবে ওলামাতে একটা ইসলাম করলাম দাওয়া তোলা হবে পবলিকের সম্পূর্ণ পব্লিকের অভিবাস্তা এই দাওয়া তো লাভ তারা পরিপূর্ণ হয়েছে তারপরে আপনি সারা জীবনে শুনে গেলেন বলে গেলেন কিন্তু আপনি তারাকে বাস্তবায়ন করলেন না এই জন্য আপনাদের যাদের সবার আছে আগামী বৃহস্পতিবার দশটা থেকে সকাল দশটা থেকে উঠা পর্যন্ত যারা খোলা ভাই আছেন এবং মৃত্যু কি কোনটা বর্জনীয় এই ব্যাপারে বয়ান দেখেন আজকে তোমারটা আমি এখন যারা ওয়াদা করছিলাম হ্যাঁ সেই বিষয়ে আমি বয়ান করতে সময় না ওয়াদা আমার ছিল গত সময়টা আমি একটা করতেছিলাম যে আল্লাহ রসুল বলে গেছে তোমাদের মধ্যে তাকেই জ্ঞানী বলা হবে যে কন্ট্রোল করতে পারবে অর্থাৎ যে চাহিদাগুলো ওটা বাস্তবায়ন করে যে চাহিদাগুলো সরিয়াতের ফল ফেলা এগুলোকে বাদ দিয়ে এই হলো নক্টকে কন্ট্রোল করা অর্থ আল্লাহ এই লোকটা জ্ঞান যে সব চাহিদা পূরণ করে চাহিদাগুলো শরীর সম্মত মনের যে সাজগুলো শরীর ওইগুলো পূরণ করে বাকিগুলো পূরণ করে না মোকাবেলা করে ওইগুলো বর্জন করে নষ্ট কষ্ট হচ্ছে টুকরা টুকরা হয়ে যাক কোনো বড় নাই তুমি আল্লাহকে নারাজ করে ন তোমার সাজ পাওয়া আমার খালেক নালেখ আমার নিজির দাতা তাকে নারাজ করে হে আমি কোন সাহায্য করা যাব এই গুণ দাবি আছে এবং মৃত্যুর পরের দেন আগেই প্রস্তুতি নিয়ে রাখে দায়িত্ব যদি নাম আছে অবস্থায় যাব না প্রস্তুতি নিয়ে রাখি এই ব্যাপার আমি বাচ্চা আদলোবাসীদের দিকটা শোনাইছিলাম বহুল স্যার তাকে বলল যে আপনি যে দায়িত্বটি ছিলেন আমার থেকে বড় কোনো পাওয়া গেলে এই লাঠিটা তারা দিতে কয়েক বছর আমার থেকে বড় দায়িত্ব বাবিয়া তাই আপনাকে তাই নয় ইউনিহার শুনে রাখি রাজস্ব যদি খায় আপনি ওই সফরের সংস্কৃতি নেন এটা আমার থেকে বড় এসব আপনি আপনার হাজির বলছিলাম আপনার আপনার কাছে আমি নীনি বলেছিলেন কালকে একটু আবার দৈনন্দিন কর্মসূচির ওঠে কোন পরিবর্তন আসবে না কারণ আমি কর্মসূচি বানাইছি কিভাবে বানাইছি এইভাবে আজকে আসলে যেন তৈরি সহজ যে আমার এই দৈনন্দিন সমস্ত মধ্যে পরিবর্তনের কোন স্তপ নেই শুধু আজকের আমার তো বিষয় ছিল যে আমরা এই দৃষ্টিভাট কিভাবে অর্জন করার মৃত্যুর পরের জ্যাতিকের জন্য প্রস্তুতি নেওয়া কিভাবে ওই দুটো খোলা থা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা নিচ্ছে প্রকার গুরুত্নে দেওয়া কন্ট্রোল করা আর মৃত্যুর পরের জন্য করে দেওয়া এর সামনে কি আল্লাহ হুকুমকে বাস্তবায়ন করা আর আল্লাহ নিশ্চিত কার্যে দেওয়া এর জন্য কি এটা হলো একটা এজেন্ডা ছিল আমি এখনো বিচারা করতেছি সদরের পরে কিছু করছে তাহলে আমরা করি আমাকে তাপ ঢেকে দেওয়া হবে এখন আমাকে প্রথমে দেওয়া উচিত এখন আমাকে কাসল করানো উচিত কান্দে করে মাঠে নেওয়া উচিত জানাজা পড়ানো এই মাংস ত্যাগশো বৃদ্ধির জানাজা পড়াই দিলেন এখন আমাকে কবরে রাখা উচিত ধারণা আমাকে ডাল কাছে রসুলিল্লাহ বলে চোহানো হয়েছে লিটানো হয়েছে কয়েকবার মাটি আমার উপরে ফেলা এখন পঞ্চাশ নতিরে ফিরে भय आशीति प्रश्न आर प्रश्न बोझा चलाखे और भलो असर मैदान कायम हो मानस सब खबर से उठे बैदे मुखान पास दिखे दौड़े कारोलमा डाइन कारो बचा सूर्य माफारायम करतीन करा करते ध्यान करते लगे চিন্তা করলাম এই জেন্দিগির প্রস্তুতি তোমার হুকুম মতো চলা তোমার নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া তুমি আমাকে তৌফিক কাজ করো সারাটা দিনজন আমি তোমার হুকুমকে বাস্তবায়ন করতে পারি তোমার নিষিদ্ধ কাজগুলো থাকতে পারি দুই মিনিট লাগবে এই দোয়া করতে ওরা দোয়া এরপরে আপনি চলে এখন চলে গেলেন যে রাত্রে দোয়া পর্যন্ত যে কাজ করবেন অন্য গুলোতে ব্যক্তিগত জীবনের কাজ ব্যক্তিগত জীবনের কাজ ওটা চলার চিন্তা করতে হবে আমি যে দোয়া করে এই দোয়াটা যে তার পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে পক্ষে হয় তাহলে করবো বিপক্ষে হলে করবো না সেটা করবো ব্যক্তিগত জীবনে চেহারায় হাত লাগাইবো না লাগাইব না ওই দোয়ার সাথে কোনটা সামঞ্জস্য আমি যে কথাটা বললাম দেখি এক কাজের হয়ে গেল না রিয়া হয়ে গেল না আমি যে কথাটা বললাম এটা মিথ্যা হয়ে গেল কিনা এটা ডিভ হয়ে গেল কিনা এটা অহংকার প্রকাশ হইল কিনা এইভাবে ব্যক্তির জীবনে আমি যে খেলা এর মধ্যে নতুন সুন্দরগুলো আসছে না আমার লেখা নবীন সুন্দর আপনার পকেটে রাখতে হবে আর এখানে খানা খাওয়ার যে সুন্নত গুলো লেখা হয়েছে জুতা পড়ার যে সুন্নত বলা হয়েছে আমি তো এইভাবে করলাম এইভাবে ব্যক্তিগত কত আমল গুলো মিলাইতে হবে ওই সকালে করলাম ওইখানে কাজগুলো মিলতে শেখে পারিবারিক জীবনে দিদির সাথে বাচ্চার সাথে বিভিন্ন আচরণ হয়েছে ওখানে নবীর তরিকার সাথে সামাজিক জীবনে যে কাজগুলো করতেছি ব্যবসা করতেছি কেউ কৃষি করতেছি কেউ শিল্প করতেছি যে ভাই করতেছি ওখানে নবীর তরিকা আল্লাহ নিধান ও তো বাস্তবায়ন করতেছি তা পয়সা লোভে হারাম করতেছি ওটা মিলাই সারাধিক দামি করতে হবে বহুদের গোলা কলা করে যে দোয়ারে আসছি আমার ব্যক্তিগত জীবনের কাজ আমার পারিবারিক জীবনের কাজ আমার সামাজিক জীবনের কাজ ওই দোয়ারটাকে মিলতে চাষ করে সর্বক্ষণ খেয়াল করতে হবে এবং নিজেই দেখা দেখাশোনা করতে হবে কে আপনাকে দেখাশোনা করবে আপনি আল্লাহর গোলামি করতেছেন গোলামি করতেছেন এই দেখাশোনা আপনার আপনাকে করতে হবে কোন নতুন রায় ও কোন লকুমাত রায় আপনার দেখাশোনা আপনাকে করতে হবে এই যে আপনি কোন নতুন রায় প্রত্যেকের তুমি তোমার দেখাশোনা করো যে আল্লাহ হল্লাহ তোমাকে ঘর আল্লাহ তোমাদের সৃষ্টি করছে আল্লাহ তোমাকে ইজ্জক দিচ্ছে আল্লাহ তোমাকে স্বার্থ দিচ্ছে আল্লাহ তোমাকে বিদিকে আল্লাহ তোমাকে বাড়ি আল্লাহ তোমাকে দৌলত দিচ্ছে আল্লাহ তোমাকে হায় আসছে সব তার গোলামি করতেছ তার দুমি করতেছ মিলাও সব দিন যাও প্রত্যেকটা কার্ডে মিলাই যাও মিলায় তোমার আর করতে পাঁচ মিনিট লাগে ওই পাঁচ যে মধ্যে মুখতে হবে আমি যে সারাদিন আর গল্প যেগুলো সহি মেহরবানি করে এই কাজগুলো আমাকে সহি তোমার হুকুম কাজ ওগুলো জগস্থ করা যায় করতে এটাই বাবার দরকারি জানাত চলতেছ তোমার হিসাব তুমি নাও আর তোমার ভারত এই কথা বারবার বলছেন হাসিবা খুব সব লাগুলো ভালো কাজ হয়েছে সকল আর যেগুলো ভুল হয়ে গেছে আল্লা কোন ভাইয়ের হক নষ্ট করে থাকলে তার কাছ থেকে ওই দাবি তাকে রাজি খুশি করে দিল সকাল গোয়া করলো এবার সারাদিন চিন্তা করলো না করে সব চিন্তা করো গোয়া থাকে খাবারে হিসাব নিয়ে যেগুলো ভালো হয়েছে আলোচনা করিল্লা গোলা হয়ে গেছে আস্তে আস্তে এই কাজ করবে তার জীবনের বর পরিবর্তন হয়েছে সময় লাগবে তার জীবনের সে জান্নাত রাস্তায় করতে আরম্ভ আমি আল্লাহ তৌফিক দিনে করা আল্লাহ তালা আল্লাহ আমল করা তৌফিক কাজ করে আওয়াজ না